বাংলা মানবতা সমাধান পর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 আপনারা যে যেখান থেকে বিস টিভি বাংলার আল কোরআন ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত এবং দোয়া জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুরালোকমানের রসিয়তগুলো আমরা দেখলাম লুকমান আলী সালাম তাওহীদের চেতনা পিতামাতার মাতার খেদমতের কথা এরপরে আল্লাহ তালার যে আদালত ইনসাফ এই বিষয়গুলো সন্তানকে ওসিয়ত করলেন এরপরে আমরা যে ওসিয়ত ট্রানি শুরু করেছিলাম সালাদ ইয়া বুনাইয়া আকেমে সলাহ ও মুরবিল আলামা বেটা সলাৎ কায়েম রাখবে সৎ কাজে আদেশ দেবে অন্যায় থেকে নিষেধ করবে আর এ করতে যেয়ে তোমার যত কষ্ট হবে সবর কর। সলাদ আমাদের জীবনের মূল আবাদত आत्मार मूल खोर मनुष्यत्व व्यक्तित्व तैरी करार मूल भित्ती सलातर मध्यमे आल्लाहमत अर्जन करी आल्लर साधुत गभर हई आप आल्लर प्रेम अर्जन करी हमें दोआा आल्ला कबुल करें अंतर तैकुआ तैरि है और यह आल्ला तला सलााद के सर्वोच्च गुरुत्व दिए सलातर मूल अर्थ प्रार्थना हमारा सालातर भरे मूलत प्रार्थन ही करी আল্লাহ তাল্লাহর সাথে কথা বলি কখনো প্রশংসা করি কখনো চাই আর এজন্যই তো আল্লাহ রসুল সাল্লাহ আসালাম সালাদকে মনাজাদ বলেছেন ইদা কামা আহাদুক মিসাল্লি ইন্না মেমা ইনাজি রব্বাহু ফালেন্দুর বেমাজা ইউনাজি রব্বা রসুল্লাহ সাল্লাহ আসসালাম বলছেন যখন তোমাদের কেউ সালাতে দাঁড়িয়ে যায় সে তো তার রবের সাথে মোনাজাত করে চুপে চুপে কথা বলে কেন্দ্রে তুমি রবের সাথে কি কথা বলছো কি কথা বলে রবের সাথে মোনাজাত করছো চুপে চুপে গল্প করছো এটা একটু বুঝে শুনে করো সমাজে দর্শক আমরা যদি একটু হৃদয় অনুভব করে সালাত আদায় করতে পারি তাহলে পারে আমরা সালাতের সকল ফল পেয়ে যাব আমাদের সন্তানদেরকে সালাতের উপরে লালন করার বিষয়ে রসুল্লাহ সাল আলীহুয়া সাল্লাম ও নির্দেশ দিয়েছেন রসুল্লাহ সাল আলীহাসাল্লাম বলছেন মুরু আউলায় আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন তোমার সন্তানকে সাত বছর বয়স হলে সালাতের আদেশ দেবে আর যখন তাদের বয়স দশ হয়ে যাবে সাত থেকে সালাতের আদেশ দেবে পড়াতে নিয়ে যাবে দু একবার মিস হবে নিয়ে যেতে থাকবে দশ বছর বয়স হলে সালাত আদায় না করলে মেরে হলেও সালাত আদায় করাবে আমাদের মনে প্রশ্ন আসতে পারে রাহমাতুল্লিল আলমিন রসুল্লা সাল্লা সাল্লাম যিনি জীবনে কাউকে আঘাত করেননি স্ত্রী পুত্র কন্যা চাকর খাদেম কাউকে গালি দেননি আঘাত করেননি তিনি সালাতের জন্য মারতে বললেন কেন আমরা অনেকে বিষয়টা অত্যন্ত অবহেলা করি ছেলে টাকা চুরি করলে বা অন্যায় করলে তাকে মারি ক্লাসে না গেড়ে মারি অনেক সময় খাওয়া দাওয়া ঠিক করে না করলেও মারি কিন্তু সালাত আদায় না করার জন্য মারি না অনেক সময় চিন্তা করি ছোট মানুষ বড় হোক এরপরে হয়তো সালাত আদায় করবে সমান্ত দর্শক এটা হলো আমাদের সন্তানদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য আমাদের বড় অবহেলা আপনার সন্তান আইসক্রিম খেয়েছে টাকা চুরি করেছে ক্লাসে যায়নি এটার অকল্যাণ থেকে সে মুক্তি পেতে পারবে কিন্তু বেনামাজি হয়ে বড় হয়েছে সালাত তরককারী হয়ে বড় হয়েছে এই বিষয়টা তার দুনিয়ার জীবন ধ্বংস করবে তার আখেরা তো অনন্ত জাহান নামের পতন মুক্ত করবে আর এই জন্যই তো মদিনার মসজিদে নববীতে রসুল আসলাম বসে আছেন। সেখানে এক বেদুইন এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে তিনি তাকে রাগ করতে দেননি, আমরা আমাদের সমাজে কেউ যদি মসজিদে পেশাব করে তাকে অন্তত মেরে ধরে হয়তো গণপিটনেই দিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বসে ছিলেন তারা উঠতে গিয়েছেন তাদের কাউকে উঠতে দেননি হয়তো লোকটা কষ্ট পাবে লোকটা পেশাব পুরো শেষ করেছে রসুল্লামের সাহাবিদেরকে যেতে দেননি নিজে লোকটার সাথে কথা বলেছেন দেখো ভাই এটা আমাদের মসজিদ আমরা এখানে আল্লাহর এ বাদতবন্দি করি এখানে পেশাব টেশাব করতে হয় না সাহাবিদেরকে বলেছেন পানি এনে ঢালো পরিষ্কার করার ওই লোকটাকেও বলেননি যে রাসুল সাল আলিহাসাল্লাম মসজিদে নববীর ভিতরে পেশাব করার কারণে কোনো রাগ করেননি রাগ করতে অনুমতি দেননি বাধা দিয়েছেন তিনি সলাত আদায় না করলে দশ বছর থেকে সন্তানদেরকে প্রয়োজনে মারতে নির্দেশ দিয়েছেন কেন কারণ যত অপরাধ দুনিয়াতে আছে ছোটো খাটো ভুল ভ্রান্তি অন্যায় সন্তানরা করেছে এগুলো থেকে বেরিয়ে এসে ভালো হয়ে যেতে পারবে কিন্তু সালাত না আদায় করা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় ওই মানুষটার দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণের আর কোনো আশা থাকে না আর এজন্যই আমাদের সন্তানদেরকে সালাতের মাধ্যমে সালাত শিখিয়ে বড় করার কথা রসুল্লাহ সাল্লামের নির্দেশ দেয় করানো নির্দেশ আছে মোর আহ কবির সালাদ আলৈয়া তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং সলাতের জন্য সবর করো কষ্ট করো সলাৎকে কোনোভাবে নষ্ট করো না পরিবারে সালাত প্রতিষ্ঠা করো নিজের জীবন ছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে বোঝালেন সালাতের প্রশিক্ষণ সাত থেকে হবে তার মানে অন্তত ছয় থেকে অন্তত পাঁচ থেকে তাদেরকে কোরআন শিখাতে হবে তাদেরকে সালাতের নিয়মকানুন শিখাতে হবে যেন সাত বছর থেকে সালাত আদায় করতে পারে আর এই সালাত আদায় যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলু বলছেন তুমি কি কথা বলে তোমার রবের সাথে মনাজাত করছো কথা বলছো একটু অনুভব করে অনুধাবন করে বলো কাজেই আমরা সন্তানদেরকে সালাত শেখাই না যারা সালাত শেখে তারা অনুভব করতে শেখে না আমাদের সন্তানেরা কত কিছু শিখছে শত শত নদীর নাম পাহাড়ের নাম গাছের নাম প্লেয়ারের নাম নায়কের নাম সিনেমার নাম তারা সাধারণ জ্ঞানের নামে মুখস্থ করে ফেলছে কিন্তু কোরআন করিমের দশটা বারোটা সোরা অর্থ সহ মুখস্থ করবে সালাতের ভিতরে যে দোয়া জিকিরগুলো আমরা পড়ি এগুলো মুখস্থ করবে অর্থ বুঝে এটা আমরা করাচ্ছি না এজন্য সালাতের প্রাণ আনন্দটা পুরোপুরি আমরা পেতে পারছি না সময় দর্শক সালাত আমাদের হৃদয়ে শান্তি আনে আল্লাহ বিদিক্রিল্লাহ ততমা ইন্নুল কলুম আল্লাহর জিকিরে অন্তরের প্রশান্তি আসে যে যেভাবে আল্লাহর জিকির করুন কিছু প্রশান্তি আসে এমনকি অন্যান্য ধর্মেও যখন মানুষ আল্লাহর জিকির করেন যে নামেই করেন কিছু প্রশান্তে আসে যেমন আমাদের দেহের খোরাক খাদ্য খাদ্য যদি অবৈজ্ঞানিক হয় ফুড পয়জনেরও হয় আমরা ক্ষুধার্ত যখন খাবো আমাদের ক্ষুধার তৃপ্তি পাবো একটু আনন্দ লাগবে তবে খাদ্যের ভিতরে যদি পয়জন থাকে অথবা কিছু দোষ থাকে এটা আমাদের দেহে কম বেশি প্রভাব ফেলবে হয় আমাদের শরীর অসুস্থ হবে গ্যাস হবে অথবা ডায়েরিয়া হবে অথবা মৃত্যুও হতে পারে কিন্তু খাদ্যের যে তাৎক্ষণিক প্রভাব শরীরের ক্ষুধার নিবৃত্তি তৃপ্তি আনন্দ এটা কিন্তু আমরা পেয়ে যাব ঠিক তেমনইভাবে আল্লাহ তালার জিকির যখন আমরা করব সেটা সিঁড়ি জড়িতভাবে বেদার জড়িতভাবে অথবা বিশুদ্ধ শূন্য মোতাবেক এ কিছু ফল মজা আনন্দ লাগবে কিন্তু দুনিয়ার খাবারের বিশুদ্ধতা এবং বিকৃতি বুঝতে হয় ল্যাবরেটরিতে বৈজ্ঞানিকভাবে আর আল্লাহ জিকিরের বিশুদ্ধতা এবং বিকৃতি বা বিষাক্ততা পরীক্ষা করতে হয় সুন্নতের মাপকাঠিতে সুন্নতের ব্যতিক্রম যখন হয়ে যায় হয়তো জিকিরের ভিতরে শিরিক জুড়ে যায় অথবা বিধাৎ জুড়ে যায় যা আমাদের কম বা বেশি ক্ষতি করবে অথবা দুনিয়ার মৃত্যুর মতো আখেরা অনন্ত মৃত্যু নিয়ে আসতে পারে জাহান্না মানতে পারে তবে তাৎক্ষণিক কিছু শান্তি মজা সবাই পান আর আল্লাহ তাহলে জিকিরের সবচেয়ে বড় পথ হল সালাদ আমরা অনেক সময় না বুঝে হুজাতি করি সালাদকে কম গুরুত্ব দিই তাড়াহুড়ো করে সালাত আদায় করি সালাতের বাইরে সালাদ বহির্ভূত অনেক জিকির খুব মনোযোগ দিই আল্লাহ রসুলামের জীবন সাহাবিদের জীবন ছিল সম্পূর্ণ বিপরীত তারা সালাতের জিকিরিটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা কোরআন বলেছেন আকেমে সালাতি আমার জিকিরের জন্য সালাত কায়েম করো যারা আল্লাহ তালার জিকির আল্লাহর দিকে অন্তরটাকে নিয়ে অনুভব করে সালাত আদায় না করে লৌকিকতা নির্ভর সালাত আদায় করে এদেরকে মুনাফেক বলা হয়েছে যে তারা সালাত আদায় করে কিন্তু সালাতের ভিতরে আল্লাহর জিকির থাকে না ইরা ওলায়ত করুন আল্লাহ ইল্লা কালিল্লাহ খুব সামান্যই আল্লাহ মুখিতা হৃদয়ের ভিতরে থাকে সম্মান দর্শক সালাতের ভিতরে অনেক উপকার আছে সবচেয়ে বড়ো উপকার হলো আল্লাহর জিকির কারণ এটাই তো আমাকে প্রকৃত মানুষ তৈরি করে আল্লাহ তালা কোর আনকারিমে বলেছেন তানহা আনিল ফাহা ইবল মুহে আকবর সলাত মানুষকে তাকুয়া সততা শেখায় সলাৎ মানুষকে নিষেধ করে অশ্লীলতা থেকে অন্যায় গর্হিত কাজ থেকে এগুলো সলাতের উপকার তবে সলাতের সবচেয়ে বড়ো উপকার ওলা দিকুল্লাহ আকবর এই যে সলাতের ভিতরে আল্লাহর জিকির করলাম এই সলাতের মাধ্যমে আল্লাহর জিকিরের মজা পেলাম এটা অন্য সব প্রভাব সব আসরের চেয়ে বড় আসর কারণ আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের হৃদয়ে শান্তি পায় মানুষ সত্যিকারের পরিতৃপ্তি এবং সত্যিকারের সুস্থ হৃদয় অন্তর মনুষ্যত্ব ব্যক্তিত্ব অর্জন করতে পারে সম্মানত দর্শক আর এই হৃদয়ের পরিতৃপ্তির পূর্ণতা আসবে সুন সম্মতভাবে বাদত করলে রসুল্লামের পদ্ধতিতে বাদত করলে সালাত আদায় করলে রসল আল্লাহ সাল্লা সাল্লাম সালাত আদায় করতে বললেন একটু অনুভূতি দিয়ে সালাতের ভিতরের যে জিকির দোয়াগুলো আমরা করি রসলাম এক এক সময় এক একটা করতে। যেন টোটস্ত গতানৈতিক সালাত না হয়ে যায় আমরা সালাত শুরু করি সালাম ফিরিয়ে ফেলি ভিতরে কি পড়েছি মনে নেই কোন সুরা কোন টাকাতে পড়েছি মনে থাকে না কারণ আমরা সচেতন সালাত আদায় করি না আর এজন্যই তো রসোল্লা সাল্লাম সালাতের দোয়াগুলো সালাত শুরু করে সানার দোয়া সালাতের পরে সুরাগুলো সালাতে রুকুর দোয়া রুকু থেকে উঠে দোয়া স্যাজদার দোয়া দুই স্যাজদার মাঝখানের দোয়া এক এক সালাতে এক এক রকম করতেন ব্যতিক্রম হতো যেন আমরা সচেতনভাবে এই সালাতে এই দোয়াটা আল্লাহ তাল্লাহর কাছে করব। এই কথাটা আল্লাহর সাথে আলোচনা করবো এইভাবে সচেতনতার সাথে সালাত আদায় করলে বুঝে সালাত আদায় করলে আল্লাহর জিকির পূর্ণতা পাবে এবং আমরা সত্যিকারের ফল পাবো সময় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা আমি হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 देख बुलुगुल मारामीम वरहमत वरक সম্মতি দর্শক ফিরে এলাম বিরতির পর আলোচনা করছিলাম আমরা সালাত নিয়ে সালাদ জীবনের বড়ো শক্তি বড়ো অর্জন বড় কল্যাণ আর তাই তো নতুন প্রজন্মকে সালাদ কায়েমের উপরে গড়ে তুলতে হবে আল্লাহ আল্লাহতালা সুরালকমানের ওসিয়তে তাই শেখালেন তবে সালাতের মাধ্যমে আল্লাহর জিকিরের পূর্ণতা হবে তখনই যখন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুনাত অনুযায়ী সালাদকে অনুভূতি দিয়ে আদায় করব সালাতে তাড়াহুড়া করা সালাতকে বোঝা হিসেবে গ্রহণ করা এ সালাতের কল্যাণ কম করে দেয় আমাদের সন্তানদেরকে শেখাতে হবে সালাতের ভিতরে কি বলছি সালাতের বিভিন্ন দোয়া আল্লাহ রসুল সাল্লাম বলছেন বান্দা যখন সালাতের সাজদাই যায়। তখন সে আল্লাহ তালার সবচেয়ে নৈকট্য অর্জন করে তোমরা ওই সময়ে আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি বেশি বেশি দোয়া করবে কারণ সাজদার ভিতরের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি তাহলে আমরা যদি সালাতের সাজদায় দোয়া করতে অভ্যস্ত হই রসল্লা সাল্লা সাল্লাম যে সুন্দর সুন্দর দোয়াগুলো করেছিলেন এগুলো ছোট্ট ছোট্ট দোয়া দুনিয়া এবং এখের সব চাওয়া হয়ে যায় এগুলো মুখস্থ করি দশটা বিশটা দোয়া মুখস্থ করা কোনো বিষয় নয় আমাদের সন্তানদেরকে এগুলো মুখস্থ করায় সাজদায় এক একটা দোয়া সালাতের শেষে যখন আমরা আত্মা হাইয়াতু এবং সালাত আদায় করি দরুদ পাঠ করি এরপরে রসোল্লা দোয়া করতে শিখিয়েছেন আমাদের সন্তানদেরকে এই সময় যদি বিভিন্ন দোয়া করতে শিখিয়ে দি। সালাত যদি ঠিক রসোল্লা সুনাত অনুযায়ী আদায় করতে পারি এর ভিতরে দোয়া করতে পারি আমরা হৃদয়ের প্রশান্তি অনুভব করব আমাদের ব্যক্তিত্ব সুন্দর হবে এবং সবচেয়ে বড় কথা আমাদের জীবনে না পাওয়া কবুল না হওয়া দোয়া হয়তো আর কিছুই থাকবে না বিপদ আসবে বিপদ কেটে যাবে আমরা একটা পবিত্র জীবন লাভ করতে পারবো সময়ত দর্শক রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের সালাত ছিল অত্যন্ত সুন্দর আবেগময় হৃদয় জুড়ানো কোনো সালাতে তো শান্তি আরেহ নাইয়া বেলাল রসুল্লাহ সাল্লাম সালাতের সময় হলে বলতেন বেলাল আদান দিয়ে সালাতের ব্যবস্থা করো একটু হৃদয়টা শান্তি পায় উমাইয়া যুগে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অফাতের পরে সালাতের ভিতরে অবহেলা ঢুকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনেক ত্রুটি বিচ্ছুতি হয় এ সময়ে অমর ইবনে আবদুল্লা আজিজ রাহেমাহুল্লাহ মদিনায় গভর্নর হয়ে আসেন আনাসুফের মালিক রদিয়াল্লাহ তালহু সাহাবি বেঁচে ছিলেন তিনি অমর আবদুল্লাহ আজিজ রাহেমা পিছনে সালাত আদায় করে খুব খুশি হতেন অন্যরা সালাতের ইমামতি তো রাষ্ট্রীয়ভাবে করা হতো কাজেই এই গভর্নর যাকে নিয়োগ দেয় বা যিনি গভর্নর তিনিই করতেন অনেক অসৎ মানুষ গভর্নর হতো কাজে সালাদটা কোনোরকমের দায়িত্ব আদায় করে চলে যেত করতে হবে নইলে বদনাম হবে রাষ্ট্রীয় দায়িত্ব এরকম হয়ে গেছিল অরিম আব্দুল্লাজ রাহেমাহুল্লাহ তার পিছনে সালাত আদায় করে আনাসবা আলিক খুব খুশি হতেন মা আর এই তো হাদান আসবা হাবে সালের রসুলিল্লাহি সাল্লাম মিনহাদা রসুল্ল সাল্লাম যে সুন্দর সালাত আদায় করতেন সেই রকম সালাত আদায় করতে এই যুবকের চেয়ে আর ভালো কাউকে দেখিনি অন্য বর্ণনায় আসছে তিনি রুকুগুলো দীর্ঘ করতেন সাজদাগুলো দীর্ঘ করতেন রসনাস্ত এভাবেই করতেন তিনি রুকুতে যে অনেক সময় এত দীর্ঘ করতেন জামাতের সালাতে অনেক সময় সাহাবিরা মনে করতেন তিনি বোধ হয় ভুলেই গিয়েছেন উঠতে রুকু থেকে উঠে দাঁড়িয়ে কতও দোয়া পড়তেন সাহাবিরা মনে করতেন তো সেজদা করতে ভুলে গিয়েছেন সেজদাই যে ওই অবস্থা দুই সেজার মাঝে ওই অবস্থা ঠিক এভাবেই দীর্ঘ রুকু সেজদা করে সুন্দর করে আবেগ দিয়ে একটা সালা তাড়াহুড়ো করে আদায় করলে হয়তো চার মিনিট পাঁচ মিনিট লাগবে আর গভীর আবেগে হয়তো আর দু তিন লাগবে কাজী আমাদের সন্তানদেরকে সালাতের উপরে লালন করতে হবে এবং সালাতটা সুন্নামতো আদায় করা শিক্ষা দিতে হবে সালাতের ভিতরে কি কথা সে রবেশ সাথে বলছে এগুলোর অর্থ শিখাতে হবে সালাতে দোয়া করতে শিখাতে হবে সালাতের ভিতরে স্যাজদাই যে সালাতের ভিতরে সালামের আগে সালাতের ভিতরে দুঃসেজদার মাঝখানে বিভিন্ন সময়ে আল্লাহর কাছে জীবনের সব কিছু চাওয়া তাদেরকে শিখিয়ে দিতে হবে আর এটা যদি তাদেরকে শেখাতে পারি তাহলে তারা দুনিয়াতে যেমন শান্তি বরকত কল্যাণ লাভ করবে আখেরাতের মুক্তি তাদের জন্য নিশ্চিত হবে কারণ সালাদ আখেরাতে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন অন্যান্য আমলগুলো যথাযথ ঠিকই হবে আল্লাহ তালা হয়তো গ্রেস নাম্বার দিয়ে সেগুলো পারও করিয়ে দিতে পারেন কিন্তু সবচেয়ে আগে জিজ্ঞাসা করবে। হয়ে আপনি দান করেছেন মসজিদ বানিয়েছেন অনেক কল্যাণ করেছেন হস করেছেন জাকাত দিয়েছেন সিয়াম পালন করেছেন আল্লাহ কিন্তু কোনোটাই প্রশ্ন করবেন না প্রথম প্রশ্ন হবে সালাদ সালাত যদি নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তী প্রশ্নগুলো ভালো হওয়ার সুযোগ থাকবে না সময় দর্শক কাজেই সন্তানদেরকে সালাতের উপরে লালন করতে হবে তালে পারে দুনিয়া এবং আখেরাত সংরক্ষিত হবে আল্লাহ রসুল সাল্লাহাম সালাদকে ইমানের পরিচয়ক বলেছেন আলহাদুল্লাহ বাইনাইন হাহমান তারাকে সালাত ফাখাতে কাফার অন্য হাদিসে রসুল্লাহ বিভিন্ন বলছেন কাফের মুশেক এবং সালাত সালাদ তরক করলে বান্দা কাফিরদের দলভুক্ত হয়ে যায় কুফুরি কর্মে লিপ্ত হয়ে পড়ে আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাম বলছেন একটা কিশোর উপদেশ আসছে রসুলা উপদেশ দিচ্ছেন বিচ্ছিন্ন হয়ে যাবে কোন সম্পর্ক তোমার আর থাকবে না সন্তানদেরকে সালাতের পাশাপাশি জামাতে সালাত শিখাতে হবে এটা একামতে সালাতের অবিচ্ছেদ্য অংশ সালাত প্রতিষ্ঠা করার অর্থ সালাদ রসুল্লা সালাম যেভাবে শিখিয়েছেন পরিপূর্ণ ফরোজ অজেব সন্নত মুস্তাহাব সহ নিজের জীবনে বাস্তবায়ন করা সম্মানিত দর্শক আর জামাত এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে একাকি সালাত আদায় করে মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারে না রসল আসালাম কখনোই একাকি সালাত আদায় করতে শেখাননি অনুমতি দেননি একান্ত ওজোর অসুস্থতা ছাড়া জামাতে সালাত আদায় যারা করতো না তাদেরকে স্বাভাবিক মুনাফিক বলে আখ্যায়িত করেছেন রসুল্ল সাল আলী ওয়াসাল্লাম বলতেন যে আজকালু সালাত আল্লাহ মুনাফিকিন আল ফজর এবং ঈশা সালাত মুনাফিকদের জন্য খুবই কঠিন মুনাফিকরা এখানে আসে না আর এই জন্যই রসুল্লাহ সাল্লাম সাহাবেরা কেউ যদি ফজরের জামাতে এবং ঈশার জামাতে না থাকতো তাকে মুনাফিক বলে গণ্য করতেন অবরব্দুল খত্তা আবরাদ আল্লাহ তালা আনহু সালাত জামাত আদায় করে সালাম ফিরিয়ে দেখেন একজন নিয়মিত সাহাবি মুসল্লি যুবক নেই উঠে তার বাসায় চলে গেছেন ডাক দিয়েছেন তার মা সাড়া দিয়েছেন আপনার ছেলে কই ও উঠেছিল অনেক তাহাজ তাহাজ ক্রান্ত হয়ে যায় ফজরে রক্ত হলে একা সালাদ শুয়ে পড়েছে রসুল্লাহাম সাহাবি অমর আবনুল খাতা আল্লাহনু দিনের চেতনা সঠিক বুঝতেন তিনি বললেন সারা রাত না পড়ে ওর জন্য ফজরের জামা সালাতে আদায় করা অধিক প্রয়োজনীয় ছিল আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলছেন কেউ যদি ঈশার সালাদ জামাতে আদায় করে হজরের সালাদ জামাতে আদায় করে ওই ব্যক্তি সারার তাহাজও তাদের সবাবি পেয়ে যায় জামাতে সাদা আদায় করতে শেখাবেন আপনার সন্তানদেরকে সমাজমুখী হবে সমাজে সবার সাথে মিশতে শিখবে সমাজের দরদ বুঝবে আধুনিক সভ্যতার মহা অভিশাপ স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা এটা থেকে মুক্ত হবে আর এটাই তার ভিতরে সঠিক ব্যক্তিত্ব গড়ে তুলবে এজন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া ছেলে মেয়েদেরকে বিশেষ করে পুরুষদের জন্য তো জামাতে সালাত আদায় করাকে জরুরি বলে নির্দেশনা দিয়েছেন আর মেয়েদের জন্য অনুমোদন দিয়েছেন তবে বাড়িতে পড়াকে উত্তম বলেছেন সম্মানত দর্শক এটা হলো হজরত লকমান আলী সালামের ওসিয়তগুলোর অন্যতম বিষয় ইমানের গভীরতা অর্জনের পরে পাশাপাশি সালাদ কায়েম করতে হবে সালাদকে রসুল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতিতে সকল আকাম সহ জামাতে আদায় করতে সন্তানদেরকে প্রশিক্ষিত করতে হবে উদ্বুদ্ধ করতে হবে আমাদের জন্য যেমন আগত প্রজন্মের জন্য ঠিক তেমনই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে সালাদ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দিন আমিন সম্মান্ত দর্শক এরপরে লোকমান বলছেন তার পুত্রকে সৎ কাজে আদেশ করো ওয় মারুফ মাফ ওয়ানহান সৎ কাজে আদেশ করো অসৎ অন্যায় থেকে নিষেধ করো আর এগুলো করতে যেয়ে যদি তোমার কষ্ট হয় তুমি সবর করো এ তিনটি বিষয় আমাদের প্রত্যেকের জন্য এবং বিশেষ করে নতুন প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক সভ্যতার ব্যক্তিকেন্দ্রিকতা স্বার্থপরতা আমাদেরকে নতুন একটা অসভ্যতা শিখিয়েছে যে যে অন্যায় করছে এটা তার ব্যক্তিগত ব্যাপার আর আল্লাহ তারা বলছেন তোমার সন্তানকে অন্যায়কে ঘৃণা করতে অন্যায়ের প্রতিবাদ করতে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়ার অনুভূতি দিয়ে চেতনা দিয়ে তৈরি করো আপনার সন্তানকে আপনি মানুষ করেছেন আধুনিক সভ্যতায় আমরা কি আশেপাশে মানুষকে আল্লাহর কথা বলা এটাকে অনেকটা ব্যক্তিত্ব বিরোধী মনে করি মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এটা অনেক সময় আলে মোলামা বড় মানুষদের দায়িত্ব বলে মনে করি এগুলো সবই ভুল কথা আমাদের সন্তানদেরকে অন্যায় কি ন্যায় কি এটা যেমন তারা বোঝবে অন্যায়কে ঘৃণা করবে ন্যায়কে ভালোবাসবে মানুষদেরকে অন্যায়ের নিষেধ এবং ন্যায়ের আদেশের চেতনা তাদের ভিতরে থাকবে বোবা শৈতান হয়ে সমাজে বাস করবে এই অনুভূতি তাদের ভিতরে যেন না আসে সম্মানিত দর্শক এ পর্বে আর আলোচনা করতে পারছিনা। আল্লাহর পথে দাওয়াত দেওয়া সৎ আদেশ করা অসৎ কাদের নিষেধ করা এবং এ বিষয়ক সবরের কোরআন এবং হাদিসের নির্দেশনা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বলে আশা রাখি আল্লাহ তালা ততদিন আমাদের ভালো রাখুন এই আশা এবং দোয়া দিয়ে আজকের পর্ব শেষ করছি সোবাহিকা আশাদু আল্লাহ ইনতাকুমতুল্লা হিকা সাবি সদু হে সিআা মা শ্রী মল في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 BIC बे इ कर रेट पिस डट ई मानवतार समाधान যা করছে সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি করে কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় যে সত্যিকার মমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করে না যা শেখায় প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করবো আমার দুনিয়াবি কিছু দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব। দিনই দায় দায়িত্ব शेगुला पारंकुर। शेगुला पारंकुर। शेगुला पारंकुर। जा मानवतार अत्याचार की जानते हम देखलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश